إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد সালামত হরসমাইম সমানিত সম্মানিত ভাষী বহিরা সুপ্রিয় বন্ধুগণ আমাদের ধারাবাহিক আলোচনার আজকে বাইশতম আলোচনা आलोचनार विषय हमिज कबहर हुकुम इवच व्यवहार विधान मूल्य विषयगन इ शरियते तबिज कबहर अत्यंत गर्हित एक का प्रथम ये तबिज कबच व्यवहार मध्यमेंक व्यक्ति आल्ला भरोसा आल्लापर आस्था এগুলো বন্ধ করে দিয়ে তাবিজ কবজের উপরে ভরসা বা নির্ভরশীল হয়ে পড়েজ কবজের দিকে যেকোনো ব্যাপারে পড়লে রোগ হলেও আল্লাহর দিকে ফিরে আসবে অথচ এক মুসলমান নামধারী লোকেরা দেখা যায় বিপদে পড়লে বিশেষ করে অসুস্থ হয়ে হয়ে গেলে অনেক সময় তারা তাবিজ কবজের সম্মুখীন হয় তাবিজ কবচের মুখাপেক্ষি হন এবং তাবিজ কবজ দ্বারা দিয়ে থাকেন তাদের কাছে তাবিজ কবজ ব্যবহার করে আসলে মূলত তার ভিতরে কি কাজ করে তার ভিতরে যেই অনুভূতি অথবা তার ইচ্ছা যা কাজ করে থাকে অথবা যেই প্লান নিয়ে সেই তাবিজ কবজ ব্যবহার করে সেগুলো কি সেগুলো হচ্ছে যে এই তাবিজ কবচ তাকে জাদু টোনা থেকে রক্ষা করবে অথবা এই তাবিজ কবচ তাকে এই তাবিজ কবচ তাকে জিন পর আক্রমণ থেকে হেফাজত করবে মানুষকে ইমান থেকে ইমান থেকে বের করে দেয় বের করে দেয় ইমানের গন্ডি থেকে বের করে দেয় বরং এই ধরনের বিশ্বাস এই ধরনের আকিদা কোন ব্যক্তিকে মুসলমানের গণ্ডি থেকে বের করে মুসিকে রূপান্তরিত করে ফেলে সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুবান মনে রাখা দরকার আল্লাহর তোমাকে কোনো বিপদ দিতে চান তাহলে এই মহাবিশ্বের কেউ নেই সেই বিপদ থেকে তোমাকে উদ্ধার করতে পারে আর সাথে সাথে যদি আল্লাহ তালা তোমার কোন কল্যাণ করতে চান তোমাকে ভালো কিছু দিতে চান কিছু থেকে কিংবা জিন পরীর আক্রমণ থেকে আপনাকে হেফাজত করবে এই ক্ষমতা তাবিজ কবজের নেই এ কারণেই তাবিজ কবজ মানুষকে সিড়িখির দিকে ধাবিত করে তাবিজ কবজ মানুষকে যে ব্যক্তি তাবিজ কবজ লটকালো বা ব্যবহার করলো আল্লাহ তাল্লাহ তাকে পরিপূর্ণতা দিবেন না অর্থাৎ যে ব্যক্তি গায়ে ভিতরে শরীরে গলায় অথবা হাতে অথবা কমনে বিভিন্ন জায়গায় যারা তাবিজ কবজ ব্যবহার করে পরিপূর্ণতা দিবেন না অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে সে তাবিজ কবচ ব্যবহার করেছে সেই উদ্দেশ্য তো তার সফল হবেই না বরং দেখা যাবে তার আরো ক্ষতি হবে এবং প্রিয় ভাইয়েরা আপনারা দেখবেন খাল করে দেখবেন যে ভাইয়েরা তাদের বাচ্চার দিকে তাবিজ কবচ দিকে ধাবিত হয় বা তাবিজ কবচ ব্যবহারের দিকে ধাবিত হয় বাচ্চাদেরকে তাবিজ কবচ ব্যবহার করায় তাদের বাচ্চা কাছে রোগ বিধি আরো অন্যদের থেকে বেশি দেখবেন কুমোরটা চিক হয়ে যাচ্ছে পেটটা বড় হয়ে যাচ্ছে ঘাটটা একটার পর একটা তাবিজ শুধু বাড়াতেই শুরু করে দেয় অর্থাৎ একটা তাবিজ দেয় যখন দেখে রোগ ভালো হচ্ছে না তখন আর একটা এরপর দ্বিতীয়টা দেওয়ার পরে যখন ভালো হয় না তখন তৃতীয়টা এভাবে তাবিজের সংখ্যা শুধু বাড়াতেই থাকে আর রোগও শুধু বাড়তেই থাকে পরিপূর্ণতা দেন না তখন তাবিজের উপরে নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পক্ষ থেকে রহমত বঞ্চিত হওয়ার কারণে রোগ বরং তাদের আরও বেড়ে যায় অন্য আলী সাল্লাম বলছেন ফক আশ্রকা যে ব্যক্তি তাবিজ কবজ লটকালো বা ব্যবহার করলো ব্যক্তি শির করলো সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ সুতরাং যেই তাবিজ আমাদেরকে আমাদেরকে সিডিকির পর্যায়ে নিয়ে যাবে যেই তাবিজ আমাদেরকে আল্লাহ আল্লাহ তালা রহমত থেকে বঞ্চিত করবে আল্লাহ তালা নেওয়া দেবেন আল্লাহ তালা পরিপূর্ণতা দান করবেন না সেইজের দিকে আমরা কেন দাবিত হব। কেন অংশ হবো সুপ্রিয় বন্ধুগণ এ ব্যাপারে আরো কয়েকটি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার না করলে আপনারা হয়তো বা বুঝতে একটু কষ্ট হবে তার অন্যতম একটি বিষয় হলো যে আমরা অনেক সময় মনে করি কোরআনের আয়াত যদি তাবিজের ভিতরে লিখে সেটা ব্যবহার করা হয় জাহাজ বলছে কিন্তু অধিকাংশ ওলামাদের মধ্যে কোরআন আয়াত লিখলে সেটাও সেটাও জাহেজ নাই কারণ মানুষকে তাবিজ এই বিশ্বাসের ক্ষেত্রে ভরসার ক্ষেত্রে তাবিজের উপরে ভরসা ভরসা নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহর উপরে নির্ভরশীলতা কমে যায় এবং চিন্তা করলো এই তাবিজ তাকে জিন পরে আক্রমণ থেকে রক্ষা করবে তখন কি করে সেই বাথরুমে যখন ঢুকে তখন তাবিজ কোমর সাথে থাকে কারণ যদি তাবিজ খুলে ফেলে তাহলে বাথরুম গিয়ে শয়তান আক্রমণ করবে অথবা জিন আক্রমণ করবে তাহলে অর্থ কি দাঁড়ালো করার কারণে এবং তার মধ্যে কোরআন আয়াত থাকার কারণে সেই কোরআন আয়াত নিয়ে আপনি বাথরুমে যাচ্ছেন নউজ বিল্লাহ এইভাবে নানাভাবে অপরাধের ভিতরে আপনি জড়িয়ে পড়তেছেন সুতরাং কোরআন আয়াত ব্যবহার করেও করোনা আয়াত থাকলেও তাবিজ কবজের ব্যবহার টোটালি ইসলামের শরীয়তে জাহেজ নাই ডাক্তারি চিকিৎসার পাশাপাশি কোন পরে পানিতে ফুক দিয়ে সেই পানি খেতে পারে অথবা শরীরে ফুঁক দিতে পারে যেমন আয়াতুল কুর্সি সুরা ফাতে হা সুরা খোরা ফালাক এই সকল সুরা এবং এই আয়াতগুলো পড়ে। एरप एर शर फुक दी पर हाथ फुक दिए हाथ मसाई कर तेम পানিতে ফুক দিয়ে সেই পানি খেয়ে নিতে পারে পান করতে পারে এগুলো বৈধ কিন্তু সেগুলো গলায় না শরীরে প্রচলন থেকে নিজেদেরকে দূরে চেষ্টা করি তাবিজ কবচের ব্যবহার থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান কর আমিন তৌফিক্লাহ ও সাল নবীন মোহাম্মদ ও আলাহ আলহি ও